জরা ইমান ग कर राहे माल और जान दिए जिहाड़ मर्यदा रही आल्ला तारफल कम আউজুবিল্লা হিমিনজিম বিসমিল্লাহ ইহমানিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাতসালাম আলাহ রসুল হিল করিম আমাদ প্রিয় ভাইরা বুক অফ জিহাদের দ্বিতীয় পর্বে আমাদের পুরো আলোচনাটি ছিল জিহাদ নিয়ে বর্তমানে জিহাদের প্রকৃত অর্থ নিয়ে যে সকল বিকৃতি ও বিভ্রান্তি রয়েছে আশা করি পূর্বের আলোচনাটি দ্বারা আপনারা সেগুলো বুঝতে পেরেছেন আসলে সাহবা কিরামগণ আমাদের সালাফগণ জিহাদ বলতে সশস্ত্র যুদ্ধকে বুঝতেন ফি সাবিল্লা বা আল্লাহর রাস্তা বোঝাতে জিহাদের রাস্তা বা যুদ্ধের কথাই বোঝানো হতো আর কিতাল শব্দটির অর্থ একদম নির্দিষ্ট এর অর্থ হচ্ছে সরাসরি যুদ্ধ করা আর এই কিতাল এবং কিতালের সহায়ক সব কিছুরই জিহাদের অংশ জিহাদের মধ্যেই অন্তর্ভুক্ত কারণ কিতাল বা যুদ্ধ একা সম্পন্ন হতে পারে না অনেক বিশাল সামরিক আর বুদ্ধিভিত্তিক কাঠামো সাহায্য করে এমন কি অনেক সময় কিতালের এই কাঠামো তৈরির কাজে ময়দানের প্রকৃত যোদ্ধাদের চেয়েও বেশি সংখ্যক লোক ময়দানের বাইরে অংশগ্রহণ করে থাকে আর্থিক কাঠামো নানারকম সাহায্যের কাঠামো বুদ্ধিভিত্তিক কাঠামো এই সবই কিন্তু জিহাদেরই অংশ এখন আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে যাচ্ছি আমরা প্রথমেই কিছু শব্দের অর্থ জানবো এবং বইটি পড়তে পড়তে যখন নতুন আরও কিছু শব্দ আসবে তখন আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লা প্রথম শব্দটি হচ্ছে আর রিবাত রবাতা অর্থ হলো কোনো কিছুকে বেঁধে রাখা যখন আপনি একটি উটকে কোনো খুঁটির সাথে বাঁধেন অথবা আপনি যে কোনো কিছুই বাঁধেন এটা হলো রবাতা কিন্তু শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো কোনো চৌকি বা ঘাটিতে অবস্থান করা এমন জায়গায় যেখানে শত্রুবাহিনী কর্তৃক আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে সুতরাং সীমান্তবর্তী এলাকাগুলোই হলো রিবাতের ভূমি এজন্যই আর ছিল রিবাতের ভূমি কারণ এটি রোমানদের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ছিল আলেকজান্ড্রিয়াও কিছু সময়ের জন্য রিবাতের ভূমি ছিল আর আল আন্দালুস প্রায় আটশো বছর যাবত রিবাতের জন্য অতি উত্তম জায়গা ছিল কারণ এটি সব সময়ের জন্য মুসলিম আর রোমানদের যুদ্ধক্ষেত্র ছিল সুতরাং রিবাত হলো জিহাদের উদ্দেশ্যে অবস্থান করা রিবাতের ভূমি হলো সেই ভূমি যা ইসলামের শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে যে ব্যক্তি রিবাতে অবস্থান করে তাকে মুরাবিত বলা হয় আমাদের ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আন্দোলনের নাম হচ্ছে আল মুরাবিতুন আরশুফ হানাল্ল এটা অসাধারণ একটি আন্দোলন ছিল এটা ছিল কিছু সিওহ ওলামাদের আন্দোলন যারা উত্তর আফ্রিকার বারবার গোত্রগুলোর মাঝে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে চেষ্টা করে যাচ্ছিলেন তারা অমুসলিম আফ্রিকান দেশগুলোর সাথে সীমান্তবর্তী এলাকায় আর বিতাহ বা বসবাসের জন্য কিছু জায়গা নির্ধারণ করেছিলেন সুতরাং ইসলামী ইলম অর্জনের পর যখনই তারা একটি সময় পেতেন তারা আল্লাহর শত্রুদের সাথে যুদ্ধ করতেন অথবা দাওয়াতের মেহনত করতেন তারা দাওয়াত ইসলামী ইল অর্জন এবং জিহাদ ফি সাবিল্লা তথা আল্লাহর রাস্তায় জিহাদ এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় করেছিলেন সব থেকে আদর্শ ইসলামী জীবন দাওয়াত ইল আর আল্লাহ রাস্তায় জিহাদ তারা হয় আল্লাহ শত্রুদের সাথে যুদ্ধ করতেন না হলে ওলামা মাসায়েকদের কিতাব বা খবর পড়তেন অথবা আফ্রিকার অমুসলিম গোত্রগুলোর মাঝে ইসলামের দাওয়াত দিতেন আর এই আন্দোলনের বরকতেই স্পেনে গত কয়েক শতাব্দী ইসলাম টিকে ছিল কারণ স্পেনের মুসলমানগণের অধোপতন এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে তা ছিল পুনরুদ্ধার করার অযোগ্য ক্রুসেডারদের সাথে যুদ্ধ করার মতো কোনো শক্তি তাদের অবশিষ্ট ছিল না তাই সাহায্যের জন্য তারা মুরবিতুন্দের মুখাপিক্ষি হয়ে থাকত যেমন একটি উদাহরণ দেখুন সে সময় স্পেনের সিভিল শাসক ছিলেন মোতামেদ বিন আব্বাত আল তাওয়াইফের সময়ে অর্থাৎ সে সময় যখন সমগ্র স্পেন ছোট ছোট নগর রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল তখন মোতামেদ বিন আব্বাত সর্বদা খ্রিস্টান নেতা আলফন্সো কর্তৃক আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকতেন তো তার কাছে দুইটি বিকল্প উপায় ছিল হয় অন্য কোনো খ্রিস্টান রাজার কাছে সাহায্য প্রার্থনা করা অথবা বিতুনদের কাছে সাহায্য প্রার্থনা করা তার উপদেষ্টা আর অন্যান্য রাজাগণ তাকে পরামর্শ দিয়েছিলেন যে ভুলেও মুরবিতুনদের কাছ থেকে সাহায্য নেবেন না কারণ তারা যদি এখানে আসে তাহলে আর কখনোই ফেরত যাবে না তাদেরকে আফ্রিকা থেকে এখানে আনবেন না কোনো খ্রিস্টান রাজার কাছেই সাহায্য চান क्यों मोतमेद बीन आब्बाद अत्यंत चमत्कार भाव जवाब दें आलफन्सर साथ शुकुर पालक हवर यूसुफ बीन तशफीनर सट पालक हवा बसि पसंद करी यूसुफ बीन तशफिन छो मितुन् नेता अर्थात जदि मुरबातुनरा इसे एखे थके जाए तरह नेता यूसुफ बीन तशफिन हे तर उटगुलो पालन करते बा करें से आलफन्सोर शुकर पालन करा अनेक उत्तम খ্রিস্টানরা নিজেদের জন্য সুকর হালাল করে ফেলেছে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে সুতরাং তিনি ইউসুফ বিন তাসফিনকে সাহায্যের জন্য ডাকলেন মোতামেদ বিন আব্বাদ তিনি অনেক উত্তম সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার নিজের জীবনধারা ছিল অত্যন্ত বিলাসবহুল আর জাকজমকপূর্ণ তার ছিল ছয় হাজার উপপত্নী বা রক্ষিতা যাদের প্রত্যেকের সাথে আবার অসংখ্য দাসীও ছিল শাইখ আনোয়ার আলাউলাকি রহিমাউল্ল মোতামেদ বিন আব্বাদের প্রসাদে একবার ঘুরে এসেছিলেন তিনি ওই প্রাসাদ সম্পর্কে মন্তব্য করেন যে সেটি ছিল অসাধারণ একটি প্রাসাদ মুরবিতুনদের নেতা ইউসুফ বিন তসফিন যখন আসলেন এবং দেখলেন কিভাবে মোতামেদ বিন আব্বাদ জীবনযাপন করছিলেন তিনি চারদিকে ঘুরলেন তারপর জিজ্ঞাসা করলেন মোতামেদ বিন আব্বাত কি প্রতিদিন এইভাবে জীবনযাপন করতেন তার পুরো জীবনটাই কী এমন অর্থাৎ প্রতিদিনই কি তিনি এত আড়ম্বরপূর্ণ আর বিলাসী জীবনযাপন করতেন কারণ মুরবিতুনদের নেতা ইউসুফ বিন তশফিন ছিলেন একজন আলেম এবং মুজাহিদ যখন তিনি স্পেনে আসলেন তিনি উটনির দুধ আর জবের রুটি খেয়ে জীবনধারণ করছিলেন তার তাবু ছিল উটের পশম দ্বারা তৈরি তার জীবনধারণ ছিল খুবই সাধারণ যারা ইসুদ্দিন তাশফিনকে সচক্ষে দেখেছেন তারা তাকে এভাবে বর্ণনা করেন তিনি ছিলেন ধনুকের মতো দৃঢ় বা আটসাট ধনুকের প্রান্তগুলো খুবই দৃঢ় হয়ে থাকে তো তারা বলতো ইসুদ্দিন তাশফিন ছিলেন ধনুকের মতো দৃঢ় তার চেহারা তার পেশি খুবই দৃঢ় বিলাসিতা তাকে কাবু করতে পারেনি সুতরাং তিনি খুবই আশ্বর্যনিত হচ্ছিলেন যে মোতামেন বিন আব্বাত কীভাবে এমন বিলাসী যাপন করেছেন তাই তিনি জিজ্ঞাসা করলেন মোতামেদ বিন আব্বাত কি প্রতিদিনইভাবে পার করে তারা জবাব দেয় হ্যাঁ এটা তার প্রতিদিনকার জীবন তো এই ছিল আল মুরবিতুনদের আন্দোলন আমাদের ইতিহাসের অত্যন্ত মহান তাৎপর্যপূর্ণ একটি আন্দোলন দ্বিতীয় শব্দটি হচ্ছে গাজু বা গাজুয়া ভাষাগত দিক থেকে গাজু বা গাজুয়া অর্থ হচ্ছে কোনো কিছুকে অনুসরণ করা আর ইসলামের পরিভাষায় এর দ্বারা যুদ্ধের উদ্দেশ্যে শত্রুকে তারা করা বোঝায় তাহলে গাজউ হচ্ছে প্রধানত যখন আপনি শত্রুকে তাদের ভূমিতে গিয়ে আক্রমণ করেন তখন সেটাকে গাজু বা গাজোয়া বলা হয় গাজু বা গাজুয়া মূলত জিহাদাত তল্প বা আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় মূলত দুই ধরনের জিহাদ রয়েছে আত্মরক্ষামূলক জিহাদ আর আক্রমণাত্মক জিহাদ সাধারণত গাজু বা গাজুয়া শব্দটি আক্রমণাত্মক জিহাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় क्यों अपनी आत्मरक्षामूलक जिहर क्षेत्रेवहार करते हैं तो एसते सीरीजटी भूमिका पर्व आलोचना समाप्त हलो शेख अनाल्ला रहीमल ए पर्या कि प्रश्नर उत्तर दीबेंगेगुल्लो बर्णना करा जथसाध्य चेष्टा करब इनशाल्ल प्रथम प्रश्नि एक हदीस मोआज इब्ने जबाल रदीअल्लाह हदीस टर्णना कर नबी सल्लाह आलहीसल्लम जे मुसलमान व्यक्ति आल्ला रास्त দুইবার উটনির দুধ দহনের মধ্যবর্তী সময়ের পরিমাণ সময় জিহাদ করল তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে এখানে উটনির দুইবার দুধ দহনের মধ্যবর্তী সময় বলতে কতটুকু সময় বোঝানো হয়েছে এটা ছিল প্রশ্ন শেখ আনোয়ার আল আউলাকি রহিমাহুল্ল এই প্রশ্নের উত্তরে বলেন হাদিসে এটি উল্লেখ করা হয়েছে ফওয় অর্থাৎ উটনির দুধ একবার দহনের পর দ্বিতীয়বার দুধ দহনের জন্য কিছু সময় অপেক্ষা করতে হয় কারণ উটনির বুকে আবার দুধ জমা হতে কিছু সময় লাগে আর এই দুই দহনের মধ্যবর্তী সময়কে বলা হয় ফওয়াক্ক নাক্য উৎসাবক কয়েক ঘন্টা পরপরই মা উটনির দুধ পান করে ফলে এই সময় আর কতই বা হবে এক দুই ঘন্টা বা তিন ঘন্টা এমন এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার আরেকটা ব্যাখ্যা আমি পড়েছিলাম সেটা হলো দুধ দুহাতে আসলে যতটুকু সময় লাগে ততটুকুই কিন্তু সে সময়টা খুবই অল্প তাহলে দেখা যাচ্ছে এখানে দুইবার দুধ দোহনের মধ্যবর্তী সময়ের ব্যাখ্যাটি অধিক গ্রহণযোগ্য সে সময়টা হতে পারে কয়েক ঘন্টা মাত্র অর্থাৎ আল্লাহর রাস্তায় কয়েক ঘন্টা জিহাদ করলে একজন মানুষের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায় সব হানাল আর এটাই হলো জান্নাতের সবচেয়ে দ্রুততম টিকিট দ্বিতীয় প্রশ্নটি ছিল বিভিন্ন ধরনের জিহাদ নিয়ে জিহাদ চার ধরনের হতে পারে নফসের বিরুদ্ধে জিহাদ মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ শয়তানের বিরুদ্ধে জিহাদ আর কুফওয়ারদের বিরুদ্ধে জিহাদ আসলে নফসের বিরুদ্ধে জিহাদের ধারণাটি যুক্তিসঙ্গত কিন্তু নফ্সের বিরুদ্ধে জিহাদ কুফ্ফারদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ এটা বলা খুবই অযৌক্তিক আর এটাই হচ্ছে সমস্যা নফসের জিহাদ বিষয়টি ইসলামের বিদ্যমান তবে যার অর্থ অনেক ব্যাপক কিন্তু সেটা কোনোভাবেই কাফিরদের বিরুদ্ধে জিহাদের চাইতে বড় বা বেশি মর্যাদাপূর্ণ নয় এ বিষয়ে আমরা দ্বিতীয় পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আপনারা সেটা শুনে নিতে পারেন ইশা সুতরাং কাফিরদের বিরুদ্ধে জিহাদ হলো ইসলামের চূড়া সর্বোচ্চ স্তর एर प्रश्निरा जिहर हुकुमर ब्यापारे एर फर्जियातर ब्यापारे पर लेकरगुलोते विस्तारित आलोचना इनशाल्लह एक्षिप्त कि जिहदर हुकुमो ठीक एक ही भाव नाजिल कर भावे सियम हुकुम नाजिल करतिबा आलैकुम सियम कतिबा आलैकुमुल कित तुम्हारे प्रति सियम हुकुम दे तुम्हारे प्रति जिहर हुकुम देख क्यों नतून इसलाम प्रवेश करलो আপনি কি তাকে বলবেন যে সিয়াম পালনের আগে রোজা রাখার আগে আপনাকে রোজার উপর বিস্তারিত ব্যাপক তারবিয়াত কোর্স করতে হবে রোজা রাখার জন্য তৈরি হতে আপনাকে আরও চোদ্দো বছর অপেক্ষা করতে হবে না আমরা কিন্তু এমনটা বলি না তাহলে কিভাবে আমরা জিহাদের ক্ষেত্রে এমন দ্বিমুখী নীতি অবলম্বন করি উহুযুদ্ধের সময় একজন ইহুদি রাসুল সাল্লাহসাল্লামের কাছে আসেন এবং ওইখানেই ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসুল সাল্লাহসাল্লাম তাকে মুজাহিদদের কাতারে সামিল হয়ে যেতে বলেন এবং তিনি তাই করেন তিনি যুদ্ধ করেন এবং শাহাদাত লাভ করেন তিনি জীবনে এক রাকাত সালাত আদায় করেননি তিনি জন্ম থেকে একজন ইহুদি ছিলেন বড় হয়েছে ইহুদি হিসাবে ফলে অবশ্যই তার অনেক তার বিয়াতের প্রয়োজন ছিল কিন্তু রাসুল সাল্লিয়াম সেই ইহুদির ব্যাপারে বলেন মুখৈরিদ্ ইর ইয়াহুদ মুখৈরিদ হলো ইহুদিদের মধ্যে সর্বোত্তম তিনি জীবনে এক রাকাত সালাত আদায় না করেও সরাসরি জান্নাতে চলে যান অন্য কোনো কিছু করা ছাড়াই কোনো জিকির সালাদ বা অন্য কোনো কিছু ছাড়াই আর এই জন্যই ওলামারা বলেন একমাত্র আমল যা কবুল হওয়ার জন্য কোনো পূর্ব প্রয়োজন নাই সেটা হলো শাহাদাত একজন মানুষকে জান্নাতের উঁচু স্তরে কবুল হওয়ার জন্য কেবল জিহাদি যথেষ্ট এর আগে ওই ব্যক্তির আর কোনো আমলের প্রয়োজন নেই এই যে জিহাদের সাথে তার বিয়াতের ব্যাপারটাকে শর্ত হিসেবে জুড়ে দেয়া হয় এটা যে কোথা থেকে এলো সেটাই আশ্চর্যের ব্যাপার এমন কিছু রাসুল সাল্লা আলিয়ালামের সিরাতে নেই আর বকর রদ্দুল্লাহ তোলাহের জীবনীতেও নেই একবার আবু বকর রদ্লাহতু আনহুমের খিলাফতকালে রোমানদের সাথে যুদ্ধের সময় সাহাবা রদাহতুল্লাহুমদের সংখ্যা নিঃশেষ হয়ে যাচ্ছিল তাই তাকে বাধ্য হয়ে আরবের গোত্রগুলো থেকে ন সেনাবাহিনীতে যুক্ত করতে হয় সেনাবাহিনীতে যুক্ত হওয়া এই নতুন মুসলিমরা মদিনাতে আসে এবং তাদের কোনো প্রকার তার বিয়াতি ছিল না তাদের আচরণের মধ্যে গোত্রগত আঞ্চলিক রূঢ়তা আর কর্কশতা ছিল আর অন্যদিকে সাহাবা রদুল্লাহ তুল্লাহুমগণ তারা ছিলেন রাসুলসাল্লাহ আলাইস্লামের নিজ হাতে গড়া তাদের ছিল উত্তম চরিত্রও ভালো ব্যবহার ফলে সাহাবাদের এই নতুন মুসলিমদের সাথে মানিয়ে চলতে সমস্যাও ছিল আর এটা মদিনাতে কিছু সমস্যার সৃষ্টি করছিল তখন আবুকর রদুল্লাহ তুল্লাহ মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর নামে তোমাদের কাছে অনুরোধ করছি যদি তোমাদের ওপর খলিফা হিসেবে আমার কোনো অধিকার থেকে থাকে তাহলে যদি এই লোকদের কেউ তোমাদের কোনো ক্ষতি করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করো यदि नाता सीमा लंघन पर्या चले जाए बोलें एर से योधा जरा तुम्हारे शत्रु बिुद्धे जुद्ध कर तरह ये कर्कशता कठोरता तुम्हारे शत्रुर बिरुदे एटाई की उत्तम ना जो आल्लर सन्तुष्ट तक केड़े दाओ और क्षमा दाओ साहबा रदिअल्लाह तुलाहुमरा बह आउब सिद्दिक रदिल्लाह तुलाहू तलेंल्ला नामे तुम्हारे तरह भूलुटीगुलो के उपेक्षा करार अनुरोध कर यह घटनाटी और एक विषय दिखे इंगितधारण मानुषर उचित मुजाहिदर सम्मान संरक्षण करा तदी को भूल त्रुटि कर फेले ता उम्मार जो इसलमर जा जा स्मरण कर तरह बसि क्षमशील हवा उचित कारण तरह ये कठोरता और कर्करशता आल्लर शत्र मान यही नाजे तुल त्रुटिगुलो के अनुमोदन दिए दे देर तर प्रति महानुभव और क्षमासील हार ये যে তারা শুধুমাত্র উম্মার কল্যানের কথা চিন্তা করে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিচ্ছেন যে কারণে এই কথাগুলো বললাম সেটা হল আবু বকর সিদ্দিক রদুল্লাহ তোল্লাহ কিন্তু এসকল নও মুসলিমদের আগে কোনো বিশেষ এ পাঠাননি যে তারা আগে সাহাবাদের মতো ইমানদার হোক তারপর জিহাদে যাক বরং তাদেরকে তৎক্ষণাৎ জিহাদে পাঠানো হয়েছিল যাও আর যুদ্ধ করো পরের প্রশ্নটি ছিল মুজাহিদ আর মুরাবিদ নিয়ে রিবাতের ভূমি হল মুসলমানদের নিজস্ব ভূমি আর মুরবীত হলো সেসব মুসলিম যারা মুসলমানদের ভূমি পাহারা দিচ্ছেন শত্রুর আক্রমণ থেকে অথবা এমন মুসলিমদের কাছ থেকে যারা কুফ্ফারদের সাথে হাত মিলিয়েছে কিন্তু কেউ যদি শত্রুর ভূমিতে অবস্থান করে সেখানে যুদ্ধ করেন বা যুদ্ধের জন্য অবস্থান নেন তাহলে তিনি একজন মুজাহিদ তিনি মুরবীত নন এরপর একজন ভাই বুগদের সম্পর্কে প্রশ্ন করেছিলেন বুগা হলো বাগি যারা মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করে অথবা কোনো বিদাতের অনুসরণ করে এবং এর জন্য মুসলমানদের সাথে যুদ্ধ করে সুতরাং তারা মুসলিম কিন্তু হক্কানি মুসলিম খলিফা বা শাসকের বিপক্ষে বিদ্রোহকারী পরের প্রশ্নটি মোহাদুর নামে একটি আন্দোলন বিষয়ে আসলে অতীতে বেশ কিছু আন্দোলন হয়েছিল আমাদেরকে এসব নিয়ে পড়াশোনা করা উচিত যেমন উপমহাদেশের মধ্যে শাহজালাল আহমদ আরফানাস শাহিদ প্রমুখ ব্যক্তি আন্দোলন করেছিলেন এর সবই ছিল উলামা মশায়েক আর তলাবা বা ছাত্রদের আন্দোলন যারা রিবাত ও জিহাদে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ আন্দোলন হল আলমোর অবিত কারণ ছিল তাদের শাসন ক্ষমতার ব্যাপ্তি আফ্রিকার বিশাল জায়গা জুড়ে নিয়ন্ত্রণ করত এর মধ্যে ছিল আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া মরক্কো মরক্কোর দক্ষিণ অবস্থিত মরুভূমি অঞ্চল মালি সেনেগাল নাইজার নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমাংশের সমগ্র উপকূল তাদের অধীনে ছিল বিশাল ইসলামিক রাষ্ট্র বর্তমান সময়ে এরকম আন্দোলনের খুব কাছাকাছি অনুরব একটি আন্দোলন হলো আফগানিস্তানের তালিবানদের আন্দোলন এটিও কিন্তু ওলামা মাসায়েখ আর ছাত্রদের আন্দোলন আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি সুবাহান রব্বিকা রব্বিল্লাজাতি আম্মাইয়াসিফুন ও সালাম আলমুরসালিন আলহামদুলিল্লাহিরবিল আলমিন